আয়সা রাজিয়াল্লাহ তালহা বলেন নবী সাল্লাহ সাল্লাম এর অসুস্থতা বেড়ে গেলে তিনি আমার ঘরে শুশ্রূষার জন্য তার স্ত্রীদের নিকট অনুমতি চাইলে তারা অনুমতি দিলেন নবী সাল্লাহ সাল্লাম আমার ঘরে আসার জন্য দু ব্যক্তির উপর ভর করে বের হলেন আর তার পা দুখানি তখন মাটিতে চিহ্ন রেখে যাচ্ছিল তিনি আব্বাস রাজি আল্লাহ ও অন্য এক ব্যক্তির মাঝখানেই ছিলেন উবায়দুল্লাহ রহমতুল্লা আলাহি বলেন আমি আবদুল্লাহ ইবনু আব্বাস রাজেলা তাল্লাহনুকে এ কথা জানালাম তিনি বললেন সে অন্য ব্যক্তিটিকে তা তুমি কি জানো আমি বললাম না তিনি বললেন তিনি হলেন আলী ইবনু আবু তালিব রাজিয়াল্লাহ তালনু আয়সা রাজিয়াল্লাহ তাল্লাহা বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম তার ঘরে আসলে অসুস্থতা আরো বৃদ্ধি পেল তিনি বললেন তোমরা আমার উপর মুখের বাঁধন খোলা হয়নি এমন সাতটি মশকের পানি ঢেলে দাও তাহলে হয়তো আমি মানুষকে কিছু উপদেশ দিতে পারব তাকে তার স্ত্রী হাপশাহ রাজান এর একটি বড় পাত্রে বসিয়ে দেয়া হল অতপর আমরা তার উপরে সেই সাত মশক পানি ঢালতে লাগলাম এভাবে ঢালার পর এক সময় তিনি আমাদের প্রতি ইঙ্গিত করলেন এখন থামো তোমরা তোমাদের কাজ করেছ অতপর তিনি বের হয়ে জনসম্মুখে গেলেন